ইস্টালি তুর অত্যাচারে কালচে ফিলিস্তিনে রাখুর বাচ্চে মরণবীন ইস্টালি তুর অত্যাচারে কালচে বাচ্চে মরণবীন বুঝলাম মোরা রক্ত পিপা সুতুর হলো অভ্যাস মুসলমানের বিজয়ী ধ্বনীতে হইবে সর্বনাশ বুঝলাম মোরা রক্ত পিপা সুতুর হলো অভ্যাস মুসলমানের বিজয়ী ধ্বনীতে হইবে সর্বনাশ তুচ্ছ পৃথিবী কোনো কিছু নই প্রতিশুদেরই দিন তুচ্ছ পৃথিবী কোনো কিছু নই প্রতিশুদেরই দিন ইসরায়েলি তোর অত্যাচারে কালচে ফিলিস্তিন জেনে রাখ তোর জেরুজা আলেবে বাচ্চে মরণ বিন ইসরায়েলি তোর অত্যাচারে কালচে ফিলিস্তিন জেনে রাখ তোর জেরুজা আলেবে বাচ্চে মরণ বিন। मुसलमान का पन्न करिए विस्तार जर अर्थ दिए करस्त्र आविष्कार मुसलमान कान्न करिए विस्तार যার অরত দিয়ে অস্ত্র আবিষ্কার সেই অস্ত্রের বুলেটে আজ মরচে যে মুমিন। সেই অস্ত্রের বুলেটে আজ মরচে যে মুমিন, ইসরায়েল তোর অত্যাচারে কালচে ফিলিস্তিন জেনে রাখ তোর জের জালে মে বাচ্চে মরণবিন ইসরায়েলে তোর অত্যাচারে কালচে ফিলিস্তিন আন্দোলন, ইলের আগ্রাসনের জবাব দাও এখন জেগে উঠো আজ বিশ্ব মুসলিম করো আন্দোলন ইসরা আগ্রাসনের জবাব দাও এখন ক্ষুদার কাছে নইলে জবাব দিতে হবে একদিন খোদার কাছে নইলে জবাব দিতে হবে একদিন ইসরায়েলের তোর অত্যাচারে কাঁচে ফিলিস্তিন জেনে রাখ তোর জেরুজা লেবে বাচ্চে মরণবীন ইসরায়েলের তোর অত্যাচারে কাছে ফিলিস্তিন জেনে রাখ তোর জেরুজা আলেবে বাচ্চা মরণবীন দিকে দিকে আজ তাও সংবাদে পণ্য করিতে বড়জন নিষ্পাপ শিশু হত্যার প্রতিবাদ হবে তখন দিকে দিকে আজ তাও সংবাদ পণ্য করিতে বড়জন নিষ্পাপ শিশু হত্যার প্রতিবাদ হবে তখন মরণ ঘণ্টা বাজবে তখন দূরে নয় সেই দিন মরণ ঘণ্টা বাজবে তখন দূরে নয় সেই দিন ইসরায়েল তোর অত্যাচারে কাছে ফিলিস্তিনের তোর জেরু জা আলেবে বাচ্চে বিন। ইসরায়েলি তোর অত্যাচারে কাছে ফিলিস্তিন জেনেরাক তোর জেরুজা আলেবে বাচ্চে ও অবিলম্বে গাজার হত্যা বন্ধ করতে হবে নইলে বিশ্ব মুসলমান তোর পাল্টা জবাব দিবে গাজার হত্যা বন্ধ করতে হবে নইলে বিশ্ব মুসলমান ইসরাইলের সন্ত্রাসী দমন হবে একই দিন ইসরায়েলের সন্ত্রাসী দমন হবে একই দিন ইসরায়েলের তোর অত্যাচারে কাঁচে ফিলিস্তিন জেনে রাখ থোর চেরু জালেবে বাচ্চা মরণ বিন ইসরায়েলি থোর অত্যাচারে কাছে ফিলিস্তিন জেনে রাখ থোর চেরু বাচ্চে মরণ বিন ইসরা থোর অত্যাচারে কাছে ফিলিস্তিন জেনে রাখ থোর চেরু মরণ বিন